نحمده ونستعينه ونستغفره ونمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من ياد الله فلا مزل له ومن يغلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وعبيبنا وعبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله إلى كافة للناس بشيرا ونزيرا ودعيا إلى الله بإذنه وصراجا منيرات فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين وموذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وقال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يدعو في بيته صنما লনা কুম্পিল কোরা জিম ফানা কুমবিল আয় দিব হাকিম ফেজায়ল ফিরে তে নুসরত কো উতর শক্তি হগের তোমে পতার জমানা মে মজ্জল আর্ তুম খার জীল হারকে কুরআ করব কে শবাহ আয়া হত তুসো কর দে মাই মহানব্বল আলামীনে দরবার লক্ষ কুড়ি শুক্রিয়া দেখুছি যিনি আমাদেরকে পবিত্র জুমান নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ कुरने करीमर द्वित नम्बर फार सुरशत चौदह नम्बर आयतर प्रथमा हुजरफाजल्लामर बहु हादी छोट्ट एक हादी अपना सम्मुख पड़े आयत जब हादी के सामने रेखे निर्धारित समय भितर किसू कथा बार इच्छा करबो ममार इल्लाज के आलोच्य विषय हम सर की সেরেকের উৎপত্তি কখন থেকে এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়েছে হজরত আদম আলাহি সাল্লাদুয়া সালাম থেকে নিয়ে হজরত ইদ্রিস আলাই সালাদুয়া সালাম পর্যন্ত প্রায় এক বছর ছিল এ এক বছর পর্যন্ত সব মানুষ তৌহিদ এবং ইমানের বিশ্বাসে ঐক্যবদ্ধ ছিল এক হাজার বছর ভিতরে পৃথিবীর বুকে সেরেক নামে কোনো গুণা অস্তিত্ব লাভ করে কিন্তু হজরত ইদ্রিস আলাহ সাল সালাম এনতেকালের পরে উনার পাঁচজন বিশেষ সাগরিক ছিলেন এদের নাম আল্লাফা কোরআন কারণ উল্লেখ করেছেন আকুমা এ পাঁচজন ছিল হজরত ইদ্রিস আল্লাহ তল্লাগরি ইদ্রিস আলাহ তাল্লাগালের পরে এই পাঁচ জনের জীবত বসায় মানুষ এই পাঁচ অনুসরণ করে তারা অবাদতে লেগেছিল এবং কি এই পাঁচজনের মৃত্যুর পরেও ভক্তরা সুদীর্ঘ কাল পর্যন্ত তাদের পদাঙ্ক অনুসরণ করে आल्लर अबादते अब्याहत रख कियने परल तुम जे समस्त महामनुष्यीदे स्मरण आल्लर एबादत करो जो यदि वे मूर्ति तुम्हरा तैरी तुम्हे सामने रेखी दी पारो तुम्हें उपासना पूर्णता लाभ कर तुम्हारे एबादते एकजित होयान कुर्श युते ना पे शयान परामर्श अनुजी इद्रिस आल सलासलम कम यतिकृति तैरी तय स्थापन करके जखारेशन विदे नहीं जाए নতুন এক বংশধর যখন ওদের স্থলাভিষিক্ত হয়েছে শয়তান ওদেরকে এসে পরামর্শ দিল যে তোমাদের পূর্বশ্বরীরা এই ফাঁকজন দেব দেবীর প্রতিমার পূজা করত তোমাদের পূর্বশ্বরীদের উপেছা এবং খোদা হচ্ছে এই ফাঁকজন এখান থেকেই ফতিমার প্রতিমা পূজার সূচনা হয় ইদ্রিসালাইসালামের পদ থেকে ইদ্রিসুয়া সালামের পরে এই দুনিয়াতে আগমন করেছিলেন আন্নাবিউল মোহাম্মার বয়স্ক নবী হজরত নু আলাহ সালাদুয়া সালাম এই নবী হায়াত পেয়েছেন সতেরোশো সত্তর বছর ওনাকে বলা হয় আন্নাবিউল মোহাম্মার অর্থাৎ বয়স্ক নবী নু আলাহ সালাম যখন এই পৃথিবীতে তাসরি ফেলেছেন নবুত এবং রেফালতের দায়িত্ব নিয়ে তখন একজন মানুষও মাহেব তথা একত্ববাদের বিশ্বাসী ছিল না প্রত্যেক মানুষ ছিল মূর্তি পূজায় এমন এক সময় ঈশা আলসালু আসালাম সেরেকের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে ওদেরকে যখন বিভিন্নভাবে তিনি সেরেক ছাড়ার জন্য বললেন দাওয়াত দিলেন নুয়ালে সাল্লাম সাড়ে নয় বছর সাড়ে নয় বছর দাওয়াত দিয়ে মাত্র চল্লিশ জন মানুষকে মহেদ তটা একত্রবাদের বিশ্বাসী বানিয়েছেন আর পুরো কম ছিল মুক্তি পূজায় চল্লিশ জন মাত্র ওনার উপর ইমান এনেছে। ওদেরকে যখন দাওয়াত দিতে গেল ওরা সকলেই বদ্ধ পরিকর এই ব্যাপারে যেহেতু আপনি আমাদেরকে যত দাওয়ার দেন না কেন তাহিত আমরা কখনো এই প্রতিমার পূজা পূজা কখনো আমরা ছাড়ব না তারা পরস্পরে বলতে লাগলো পরস্পরে তারা বলতে লাগলো যে আমরা এই পাঁচজন প্রতিমার পূজা আমরা কখনো কি ছাড়ব না এরা যখন এই ব্যাপারে আমরা ছাড়ব না তাই হজরতলাম আল্লাহর দরবারে ওদের ব্যাপারে বদা করেছেন সেটা আল্লাহ কোরআন উল্লেখ করেছেন আল্লাহ দুনিয়াতে কোনো কাফের গৃহবাসীকে আপনি রেহাই দিবেন না কারণ যদি মূর্তি পূজারীদেরকে আপনি রেহাই দেন তাহলে তারা পরবর্তী জেনারেশনকে গোমরা করবে এবং ওরা জন্ম দিবে পাপাচারী এবং কাপেরদেরকে তাই আল্লাহ আপনি ওদেরকে ধ্বংস করে দেন নুয়াল সাল্লামের বদ্য আল্লাহা তবুল করেছেন তাই আল্লাপা ওদেরকে শাস্তি দিবেন মুক্তি পূজারিকে কিভাবে নুয়ালা সাল্লামকে আল্লাহ বলেছেন তুমি কিস্তি তৈয়ার করো যেহেতু এর আগে দুনিয়াতে কিস্তি ছিল না কিভাবে নির্মাণ করতে হবে নুয়াল সালাম না তাই আল্লাহাক বলছেন তত্ত্বাবধানে আপনি একটা কিস্তি তৈরি করেন কিস্তি তৈরি করার পরে নিয়ে কিস্তিতে উঠেছেন ছয় মাস সারা পৃথিবীতে পৃথিবীতে প্লাবিত ছিল প্লাবন হয়েছে ছয় মাস তিনি ফানির ভরছিল ছয় মাস পরে আল্লাহাকার ক্রোধ থেমেছে তিনি উপরের বৃষ্টি বন্ধ করে দিলেন এবং নিচের থেকে পানি উঠা বন্ধ করে দিলেন তো নু আলে এর যোগে মূর্তি পুজারীদেরকে আল্লাপা ধ্বংস করেছেন কিসের মাধ্যমে তুফানের মাধ্যমে নু আলে সালাতুয়া সালামের পরে এই দুনিয়াতে তাসি ফেলেছিলেন হজরত ইব্রাহিম আলাহ সালাতুয়সালাম যাকে জাতির পিতা বলা হয় ধর্মীয় জাতির পিতা ইব্রাহিম আলাই সালাতু আসালাম ইব্রাহিম আলাই সালামের যোগের লোকেরা বাহাত্তর বাহাত্তরটি প্রতিমার পূজা করত। বাহাত্তরটি কথা বুঝতেছে না আমার তফসিরে কুর্তুবীতে আছে এবং তফসিরে মালেবুত এবং তফসিরে মাঝারি বিভিন্ন তফসিরে লেখা আছে ওরা বাহাত্তরটি মূর্তির পূজা করত। কিছুটা মূর্তি ছিল স্বর্ণের তৈরি কিছুটা ছিল রূপার তৈরি এবং কিছুটা ছিল লোহার তৈরি কিছুটা ছিল তামার তৈরি কিছুটা ছিল কাশার তৈরি কিছুটা ছিল কাঠের তৈরি এই বাহাত্তরটি মূর্তির মধ্যে একটা মূর্তি ছিল সবচাইতে বড় ওই মূর্তিটি ওরা স্বর্ণ দ্বারায় তৈরি করেছে এবং ওই মূর্তির উভয় চোখ ছিল একু পাথরের তৈরি ই একু তািধান রেওয়াজের মধ্যে আছে এই দুই চোখ প্রকাশ মারত প্রকাশ বেরোতে দুই চোখ থেকে হজরত ইদ রহিম আলাহ সাল্লাদুসালাম ওনার জাতিকে কি বলছে তিনি পিতা আজর এবং সম্প্রদায়কে বলেছে যে এই মূর্তিগুলো কি যেগুলোর তোমরা পূজা করো মূর্তি ব্যাপারে তিনি জানতে চেয়েছিলেন ওনার পিতা এবং জাতির কাছে ওরা উত্তর দিয়েছে কলো এই মূর্তিগুলো কি এটা আমরা জানি না তবে আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে দেখেছি এগুলার আবাদত করতে তাই আমরা এগুলোর আবাদত করতেছি এগুলোর পূজা করতেছি দেখেন বিষয়টা খুব লক্ষ্য করার যে মূর্তি পূজা করা কেন এরা হাওলা দিছে কিসের রেফারেন্স দিয়েছে এদের মাতা পিতার বাপদাদা পূর্বপুরুষ যে পূর্বপুরুষে করেছে তাই আমরা করতেছি আর উল্লেখযোগ্য কি কারণ সেটা আমরা আমাদের সমাজে দেখবেন এমন কিছু বোকা ওদেরকে বলা হয় আপনি এটা কেমন করেন এটা কেন করেন কি আম কেন করেন মিলেট কেন করেন ওদের কাছে আর কোনো যুক্তি ডুক্তি নেই একটাই কথা বলে তাই আমাদের বাপদাদারকে দেখছি আমরা এই জন্য আমরা করতেছি এটাকে বলা হয় ঘোড়া মার্গা যুক্তি আপনি একটা যুক্তি তো মানুষকে বুঝাই দিতে হবে বাপদাদা করছে তাই আপনি করবেন শরীয়দের কোন বিধানের ক্ষেত্রে বাপ দাদা দলিল নাকি কোরানাদিস দলিল নিচতে হুজ কল পেল হুজকেলো হিচেপি বলকে কল পেলে আবগি অনেকে আছে ও সৌদি আরব দেখছে এই জন্য সেইখানে এটা পালন করতেছে কিন্তু সৌদি আরব তোমার বিধানের জন্য দলিল নাকি কোরআন আদিস দলিল সৌদি আরবে আমিন জোরে বলে তাই তুমি বলতে হবে এরা হাতুটায় তুমি হাতুটাইতে হবে সৌদি আরব তোমার জন্য মডেল না কোরআনাদিস মডেল কোরানাদিস মডেল এভাবে উত্তর দেয় যারা কাফের তারা যে আমরা আমাদের বাপদাদারকে দেখেছি যেভাবে ইদ্রাহিম আলহ সালামের কম তিনি আর প্রশ্নের উত্তরে বলেছে যে আমাদের বাপদাদারকে দেখেছি এ সমস্ত মূর্তির পূজা করছে তাই আমরা করতেছি ইব্রাহিম আলাহ সাল্লা তুয়া সালাম সঙ্গে সঙ্গে বললেন তোমরা এবং তোমাদের বাপদাদারা প্রকাশ্য গুমরাহিত রয়েছে ইব্রাহিম আলাই সালাকুসালামের কমের মূর্তির পূজার সিস্টেম ছিল দুই রকম এক রকম ছিল এরা এদের মূর্তিগুলোকে সাজিয়ে গুজিয়ে আনন্দ মেলায় দাঁড় করাইতেন এবং মানুষ ওখানে গিয়ে ওদেরকে সম্মান প্রদর্শন করতেন আনন্দ মেলায় রাখত এগুলোকে দ্বিতীয় নাম্বার নিয়ম ছিল ওরা কিছু মূর্তিকে তারা তে মণ্ডপে রাখত মণ্ডপ ঘরে ওই আনন্দ মেলায় মূর্তিগুলোর পূজা করে বাড়িতে ফিরার সময় মণ্ডপে গিয়ে ওদেরকে নমস্কার জানিয়ে তারা ঘুমাইতেন দুই রকম তারা মূর্তি পূজা করত একটা ছিল আনন্দ মেলায় ওদেরকে শাড়ি বদবাও করি করিয়ে ওখানে সম্মান প্রদর্শন করতেন আর ছিল কিছু মূর্তিকে তারা মণ্ডপ করে রেখে ওই আনন্দ মেলা থেকে ফিরার পথে এগুলার পূজাগুলি তারা ঘরে যাইতেন নম্র ইব্রহিম আলাতে এসে বলছে হে ইব্রাহিম তুমি তো আমাদের মূর্তিগুলা কি গালাগালি করো চলো আমাদের সঙ্গে আজকে আনন্দ মেলায় চলো আনন্দ মেলায় গেলে দেখতে পাবে আমাদের মূর্তিগুলোর কি মর্যাদা ইব্রাহিম আলাই সালাম নমরুদের কথার উত্তর দিলেন কিভাবে আমি অসুস্থ কি বলছেন তিনি আমি মূলত তিনি সুস্থ ছিলেন না যাওয়ার জন্য ওনাকে অসুস্থতা প্রকাশ করে আনন্দ মেলায় যেতে তিনি অস্বীকৃতি প্রদান করেছেন মূলত তিনি ছিলেন সুস্থ তাহলে তিনি অসুস্থ কেন বললেন এরও অনেক কারণ দুলাম তফসির কিতাবগুলোতে লিখেছেন কারো উন্মত যদি গুনে করে তাহলে কোন নবী সে খুশি দেখতে পারে না অবশ্যই সে মানসিক অসুস্থ হয়ে পড়বে আমি একজন ইমাম আমি যদি দেখি আপনারা ভিন্ন বেদাত করেন গুনে করেন আমি যদি সত্যিকারে একজন দরদি ইমাম হই তাহলে আমি মানসিকভাবে কি হব অসুস্থ হয়ে যাবো যে আমার মুসলিমদের অবস্থা কেন তাই ইদ্রোহিমাল এখলাম এভাবে মানসিকভাবে ভেঙে পড়েছেন আমার গোত্র লোকেরা এভাবে হাতে নির্মিত মূর্তির পূজা করতেছে এই জন্য তিনি বলেছেন আনন্দ মেলাতে নিতে পারে নাই তা ইব্রাহিমকে রেখে নম্রুত ওনার গোত্রদেরকে নিয়ে চলে গেলেন কোথায় আনন্দ মেলায় যেখানে মূর্তিগুলোকে সারি বন্ধ ভাবে দাঁড় করানো ছিল সে আনন্দ মেলায় রহমালাম এই সুজুকে হাতে একটা কুড়াল নিয়েছে কুড়াল কুড়াল নিয়ে ওদের মণ্ডপ ঘরে ঢুকেছে মণ্ডপ ঘরে ঢুকে ওদেরকে একটা প্রশ্ন করলো সর্বোচ্চ যে গিরে পূজা নীরে এত সুন্দর ভোগ দিল খাবার দিল তোরা খাস না কেন কথা বুঝতেছেন কিনা না খাস না কেন তোরা এত সুন্দর খাবার তোদের সামনে রেখে দিল ওদের পক্ষ থেকে কোনো উত্তর আসে নাই মূর্তি কি উত্তর দিতে পারে নাকি আবার তাই ইব্রাহমাল ওই যে কুড়াল নিয়ে ঢুকেছে কুড়ালের বাঁধ দিয়ে আচ্ছা তরমে পিটি ওদেরকে চুর মার করে মাটির যদি মিশিয়ে দিয়েছে মাথাগারক হয়ে গেলে যে তোদের পূজা করে আর তোরা আমার পথে উত্তর দিতে পারো না তোরা কিছুর উপদেশ কোথা বলি বড় যেই মূর্তিটি ওই যে স্বের তৈরি এটার ঘাঁ কোনো মধ্যে ভেঙে গাড়ার মধ্যে কুড়ালটাকে ঝুলিয়ে তিনি পাড়েতে চলে গেলেন কমের লোকেরা আনন্দ মেলায় ওদের মূর্তিগুলোকে পুজো পূজা করে যখন মণ্ডপ করে আসছে পূজা করার জন্য দিক সব্য নাচ আমাদের এই মূর্তিগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে একটা মাত্র মূর্তি তার ঘাড়ে কুড়াল ঝুলেন আওয়াজ মারলো তারা কলু মানফা কে আমাদের এই মূর্তিগুলোর এই দুর্দশা ঘটালো কে আমাদের এই মূর্তির দুর্দশা ঘটালো চিৎকার মারল তখন উত্তর আসলো কলু থামে তখন তারা বললো ইব্রাহিম নামে এক যুবক দেখি সবসময় আমাদের মুক্তির সমালোচনা করে উনাকে জিজ্ঞাসা করা হোক উনি এই দুর্দশা না। তখন ফাতু, আলা নাসি লাল, আলো হুম লালু বলছি ঠিক আছে ইব্রাহিমকে দরবারে ডেকে নিয়ে আসো হয়তো ইব্রাহিম আলাই সালামকে যখন দরবারে ডেকে নিয়ে আসলো নমরু তাকে প্রশ্ন করেছে নাহিম আমাদের এই মূর্তিগুলোর দুর্দশা তুমি ঘটিয়েছ ইব্রাহিম আলহাম কি উত্তর দেয়াল ইব্রাহিম আলাইসালাম বললেন কি বললেন তিনি সবগুলো মূর্তিক তো ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে তবে একটা তো দেখতেছি ভালো কথা বলা না একটা তো দেখতেছি কি এবং কুড়ালটাও তার ঘাড়ে ঝুলানো তাকে জিজ্ঞাসা করা হোক যে তার সহকারী গুলোকে যখন মাটির সাথে মিশিয়ে দিয়েছে ওই সময় কি সেই ঘোঁড়ার ঘাস কেটেছে সে কি দেখে নাই যে কে এদেরকে কাম ঘটালো ওদেরকে জিজ্ঞাসা করা তখন কমের লোক ওরা কি করলো কোরআনের মধ্যে আল্লাহা আয়াত নারিম করেছেন যে ফারজা ইলাম কুসিম তখন তারা মাথা ঝুঁকিয়ে ফেললো এবং চিন্তায় পড়ে গেল যে আসল ইব্রাহিম যে ওই বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করার জন্য বলতেছে বড় মূর্তি তো কোনো কিছুই উত্তর দিতে কি পারবে না এটা তারাই জানে তিনি আর প্রশ্নের উত্তর দিতে পারলো না ফরিদ রহম আলাইসাল্লাম বলে উঠলেন যে অপদার্থ গুলো কথা বলতে পারে না এবং কে তাদেরকে চোরমাল করল প্রতি পরে অগ্নিতে নিক্ষেপ করা হয়েছে চল্লিশ দিন আগুনের ভিতরে ছিল খালামত নিরাপদ অবস্থায় বেরিয়ে আসলেন পরে দিনের নিজের তোর ওয়ার্ডার তো আমার ভাইরা এই মূর্তিগুলোকে হজরত নু আলেসালাম ভেঙে চুরমার করেছে এই মূর্তিগুলোকে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলেসালাম ভেঙে কি করেছেন চুরমার করেছেন তফসিরা তাহমদিয়ার মধ্যে লেখা আছে আন আন ফাসা নিজের গা থেকে কুড়েলকে হেফাজত করতে পারে নাই ওই মূর্তি আবার কিভাবে মানুষের সমস্যা রয়েছে সে নিজেও তো কি বাঁধতে মানুষের সমস্যা সে কিভাবে তাড়াবে তাই আল্লাহ কোরআন বলেন ইন্মাতিল্লাহ জাহান যে পূজারি এবং পূজনীয় উভয় গুরু যাবে জাহান নামে যারা পূজা করে তারাও যাবে কোথায় আর যেগুলোর পূজা করা হচ্ছে এরাও যাবে কোথায় মূর্তি পূজার ধারাবাহিকতায় ভাবে চলে আসতে আসতে তোরাই বংশের কাছে আসলো তোরাই বংশ আল্লাহ গবির আপনারা সকলে জানেন কুঠি এবং এগুলোর মধ্যে বড় বড় বাসাই করা ছিল তিনশো মুক্তি এই তিনশো দশ বড় বড় বাসাই করা ষাটটি মুক্তিকে তারা কাদাগরের ভিতর স্থাপন করে তারা বিভিন্ন সময় সেখানে কি করতেছিলেন এবার করতেছিলেন আর আহলে আরব ওরা পূজা গুপ্ত বড় বড় তিনটা মূর্তি কি সেগুলো আল্লাপা কোরআন উচ্চারণ করেন উজ্জা ও আপার একটা ছিল মানাত আরেকটা ছিল লাদ আরেকটা ছিল উজ্জা। এটা আলে আরবের মূর্তি ছিল আর কোরাই বংশের মূর্তি ছিল ৩৩ উঠি তারা যখন করার সময় আমরা আল্লাহ কিন্তু এরা নাম নিজা মানাত লাত মানাত। এবং এরা উল্ল হয়ে তাওয় করতো উল্ল্যাঙ্গ হয়ে এই মূর্তিগুলার উল্লেঙ্গ হয়ে তারা পূজা করত আবু সুফি আন রজি আল্লাহ তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই উহুদের যুদ্ধে মুসলমানদেরকে তিনি কি যেতেছে বলতেছে আল্লাহ আমাদের এই দেবী আমাদেরকে উহুদের মাঠে উহ সাহায্য করবে কিন্তু তোমাদেরকে কে সাহায্য করবে তখন আল্লাহর নবু তো দেয় লানা মাফিয়ান তুমি শুনে নাও যদি আমাদের উজ্জা নাই কিন্তু আমাদের মাওলা আছে আমাদের কি আছে তফসিরে রুহুল মানি উদ্দালা মাহমুদ পদমান আমার মাহু আরবা হাজার আরবের লোকেদের 33 কোটি মূর্তি ছিল বুঝেন নাই এরা যখন কোথাও রওানা দিত রবানা দেওয়ার সময় চারটা মাটির চাকা নিত পিছনে ওলারা শুনতেছেন তো না কয়টা মাটির চাকা নিত চারটা মাটির চাকা এরা বের হতো সব কোথাও যদি টয়লেটের প্রয়োজন হইত টয়লেট ছেড়ে ওই তিনটে দিয়ে তারা কি করত। কুলুক হিসেবে ব্যবহার করত। আর যে বাকি চাকাটা থাকতো ওটা দিয়ে দিয়ে তারা আবাদত করতো হাতে হাঁটি এটার পূজা করতো মাটির চাকা তাই তো আর ডক্টর ইকবাল বলেছিলেন আজ অব রঙ্গের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজবরঙ্গের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত ফাদর পূজা কেউ পূজিত বিক্ষলতা হাউলাইল গরানিকুলা হাউলাইল গরানিকুলা ওয়াই না সাফা আতা হুম না তোরতা যা ছিল এই মুক্তিগুলো ওদের মুসিবত দূর করে বিপদ দূর করে এবং কি কাল কে ময়দানে আল্লাহর দরবারে এরাই সুপারিশ করবে আরবের লোকে ধারণা বুঝছেন তো না কি ধারণা দুনিয়াতে এদের বিপদ আপদ দূর করবে এবং মৃত্যুর পরে এই মুক্তিগুলো আল্লাহর দরবার ওদের জন্য কি করবে সুপারিশ করবে অথচ তারা তো হাবিব জানে না আলামা কাল কেমতের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করার পারমিশন পাবে এক নাম্বার আলামিয়ানুপারিশন মানুষ আল্লাহ দাঁড়ানোর কি হা উলাই নেই আলহিম বিজয় বেশি জগন মস্তাদুল दस हजार सहबिदी के लिए प्रवेश सर्वप्रथम हुजूरपात मट्टा ढुके सेबा शरिफिर भरे तीन सौ चार मूर्ति रखा चिल एगुके हाथी लाठी नहीं लाठी नहीं आघात करत आयत करतार কদাকাল বাতেল ইন্নাল বাতিলাহ সত্য সমাগত অসত্য অপসারিত এবার বলে যখন ধাক্কা দিত এক ধাক্কার সাথে কয়েকটা ভেঙে ভেঙে কি এভাবে চুরমার করে পরিষ্কার করে জলজমের পানি দাঁড়ায় কাবা শরীফকে তিনি ধৌত করে শুক্রিয়া টান দু জায়গা নকল নামাজ পড়েছেন কাবার ভিতরে কাবা থেকে বেরিয়ে আল্লাহ নবী ঘোষণা করেছেন হে আমার সাহাবিরা এবং তার রসুলগুতিছ আজ থেকে আমি ওয়ার্ডার করলাম মূর্তি পূজা চলবে না দখন এ ঘোষণা দিয়েছেন তার পাশাপাশি ছোট ছোট কিছু জামাতকে সাবাই গ্রামের দলকে বিভিন্ন গ্রামে পাঠিয়েছেন মূর্তিগুলো ভাঙার জন্য যেমন হজরতে খালেদ রজি আল্লাহ বিশ্বযুদ্ধ আল্লাহ নবী পাঠিয়েছেন এবং হজরত আমর আস সুয়া নামক মূর্তিটাকে ভাঙার জন্য পাঠিয়েছেন ওদের আবার নিয়ম ছিল বড় বড় মূর্তি যেখানে তারা স্থাপন করত ওখানে তারা দারওয়ান নিযুক্ত করত আলোচনা বুঝতেছেন আপনারা দারওয়ান নিযুক্ত করত যাতে করে কোনো মানুষ মূর্তিগুলোকে না ভেঙতে পারে অন্তত আমার একটু লাশ রবি মূর্তিটাকে ভাঙবে যেহেতু নবী ওয়ার্ডার করেছেন রওয়ানা যখন দিয়েছেন গেট ওভারটেক করতে দিচ্ছি না দারওয়ানে তুমি কোথায় যাও তো আমি ওটাকে ভাঙার জন্য যাচ্ছি নবীন নির্দেশ তাবে না তুমি কেন যাবো না তো যদি তুমি যাও ওই সুয়া নামক মূর্তি তোমার সাথে মোকাবেলা করবে তোমাকে আঘাত করবে তুমি সেখানে যেতে পারবে না তাই নাকি আচ্ছা আঘাত করলে সেটা আমি শুব আমাকে যেতে দাও আমার আনহু। যখন তলোয়ার নিয়ে একটা আঘাত করেছে আঘাত করার সাথে সাথে উল্টা খোদাওয়ানদের সুয়া পাশ পাশ হোকা চূন্য বিচ্ছুন্ন হয়ে গিয়ে মাটির সাথে যখন মিশে গিয়েছে ওই তারান আসলাম তু তাহর মুসলমান হোকা সঙ্গে সঙ্গে কালিমা ভরে মুসলমান হয়ে গেলেন তারা ছিল যে সুয়া নামক মূর্তি যেটাকে পাহাড় স্থাপন করেছে এটার ভিতরে মনে হয় করার ক্ষমতা আছে কিন্তু করেছে। প্রতিয়ত করতে নিজের আমাদের টানাটা নেই ওই দৃশ্য দেখে তিনি সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে আমার বন্ধুগণ তফসিরে রুহুল মানের মধ্যে চমৎকার একটি ঘটনা লিখেছেন যে এক লোক যেহেতু আরবের প্রত্যেকটি লোকের হাতে হাতে মূর্তি ছিল এরা বাজারে যাওয়ার সময় আমরা যেভাবে এখন প্রত্যেকের হাতে হাতে মোবাইল ওই লোকের নিয়ম ছিল ৩৩ কোটি মূর্তি বুঝেন নাই প্রত্যেকে একটা একটা মূর্তি নিয়ে বাজারে যাইত নানার বাইক যেত শ্বশুর বাইক যাইত যারা কুকুর ফলে দেখেন না কোথাও যাওয়ার সময় কুকুর নিয়ে যায় গাড়ির ভিতরে ঢুকে বিড়েল নিয়ে যায় এভাবে তারা নিয়ে যাইছে ওই লোকের প্রস্রাব ধরেছে প্রস্রাব প্রস্রাব করার জন্য মূর্তিটাকে রাস্তার এক পাশে থেকে পসরাব করার জন্য বসবে কুকুর একটা যাওয়ার সময় পুকুরের মাথা খারাপ কুকুরের একটা বদব্যাস কুকুর কিন্তু সমতলে প্রস্রাব করতে পারে না এতে গাছের গোড়া গাড়ি টিলা টমল দেয় তখন তার পসরা জোর বাড়ে আবার কথা বলছেন এ কি করছে মূর্তিটার গাল সই করে ফসরা করা শুরু করছে এ লোক ওখানে হে ওই পাশে বসে ফস্রাব করতেছে তার তো মাথা খারাপ কিরে আমি পস্রাব করলে ভালো কথা কিন্তু আমার মূর্তির গালের উপর দেখতেছি পুকুরে কি করতেছে খোদার গালে কুকুর প্রস্তাব করে খোদা এটাকে রোখাইতে পারে না এটা কেমন খোদাচ্ছি সাধু সাথে এই মূর্তি পূজায় ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে আমার ভাইরা। সালামার একজন সর্দার ছিলেন হাজরত আমর এবনুল জুমুর সিয়ারু সাহাবান কিতাবে সমস্ত ঘটনা আছে আমর এপনুল জুমু তিনি পরে সাহাবি হয়েছেন তিনিও নাকলি দিয়ে একটি মূর্তি তৈরি করে এটাকে মন্ডপ করে দেখিয়ে দিয়েছে ওই কবিলের দুইজন জওয়ান রজিয়াল এবং বের করে মন্ডপগর থেকে বের করে ডাস্টবিনে ফেলে আসে যেখানে ময়লা আবর্জনা পালা হয় ওই লোক যখন ফর দিন আসলো কিরা আমার থেকে আমার মূর্তিটা নিলোকে ওরা দেখলো যে আবর্জনার স্তুবে তো থেকে আবার ধরে মন্ডপ করে আবার বসাই দিত একটি তলোয়ার ঝুলি দিয়ে বলছে হে আমার দেবতা আজকে যারা তোর সাথে পেয়াজ করার জন্য আসবে তুমি নিজেই মোকাবেলা করবে ধরো তোমার হাতে একটা তলওয়ার তুলে দিলাম তলোয়ার কার হাতে ধুলি দিছে এই আরামসে ঘুমে দিছে আজকে আর চিন্তা নাই আজকে কেউ এর সাথে অনিষ্ঠতা করতে আসলে আমার এই কোথাটাই প্রতিহত করবে তলো আরও দিদি লাগবে না এরা আসার সময় একটা মরা কুকুর নিয়ে আসছে দুইজন সাহাবি মরা কুকুর এর ঘাড়ে ঝুলিয়ে চুরমার করে তলোয়ার সব চিন্তা করে চলে গেছে পরের দিন এ লোক এসে দেখলো কিরে আমার মূর্তি কই তলোয়ার কই দেখতেছে একটা মরা কুকুর তার গলায় ঝুলানো তখন তার অনুভূতিতে আসছে যে আমি এমন নোংরা কোথার পূজা করি যে নোংরা খুঁ তার ধাঁড়ে মৃত কুকুর ঝুলানো সে কোন কিছুই প্রতিহত করতে পারে না সঙ্গে সঙ্গে এর আবার ছেড়ে দিয়ে তিনিও মুসলমান হয়ে গেছে তো আমার ভাইরা বুঝা গেল এই মূর্তিগুলো কোনো ভালো মন্দ কিছুই করতে কি কথা এটা বুঝছেন আপনারা মূর্তির কাছে কিসের ক্ষমতা নেই কন ভালো করার ক্ষমতাও নেই মন্দ করারও কি আল্লা সুলতান বাহু বলে নাকি দা নমু দাহু একই দানম ধরি আলম কেলাহারি মজাও আজ গাই রে হক ইয়ারি কেলা পাত্তা হা ইল্লাহু মজাও আজ গাই রে হারি কেলা পত্তা হা ইল্লাহু ভালো মন্দ মানুষকে মুসিবতে ফেলে মুসিবত উদ্ধার করে সব একমাত্র কার কাছে এগুলো ক্ষমতা মূর্তি কোনদিন মানুষের ভালো মন্দ করতে পারে না আমার বন্ধুগণ কিন্তু মূর্তি কখনো দিতে পারে না কিন্তু আমাদের বাংলাদেশের একজন উল্লেখযোগ্য লোক আপনারা শুনেছেন স্পষ্ট ভাষায় তিনি মশ্রেক তথা হিন্দুদেরকে খুশি করার জন্য বলেছে গঙ্গা দেবী বিশেষ রূপে আগমন করার কারণে আমাদের ফসল বেশি হয়েছে শুনেছেন এই ধরন বক্তব্য আপনারা বলেন এখানে শুনছেন গঙ্গা দেবী কি বাড়াইছে ক ফসল বাড়াইছে কথা কন গঙ্গা দেবী আল্লাহ কোরআন বলে আমরা দুনিয়ার মানুষেরা ফসল দেওয়ার ক্ষমতা একমাত্র আমি আল্লাহর হাতে কার হাতে গ কিন্তু কি করলো যে গঙ্গা দেবী বিশেষ রূপে আগমন করার কারণে এবারে ফসল আহ শুনেন ভাই এদেরকে বলা হয় মুসলমান ला हाव ला है। मगर कामे कु है नामे मुसलमान मगर कामे कुफुर है नामे मुसलमान कमे की शुद्ध मुसलमान बंदुक पुरानी श्रष्ट भाषा मूर्ति कील्ला जत देवदेवी दुनिया आरा सक मिले ओ, एक सृष्टि करते যদি ওদেরকে দেব দেবীদেরকে যে সমস্ত ভোগ দেওয়া হয় ভোগ দুধ চিনি কলা ইত্যাদি এই ভোগ গুলো এবং পিপড়ার টেলে নিয়ে খায় কি কোন খায় কি না মাছি খায় পিপড়া খায় কিন্তু এই যে পিপ্টে নিচ্ছে এই মুক্তিগুলো কি প্রতিহত করতে পারে কথা বলে না কেন প্রতিহত করতে পারে তাহলে যে মূর্তিগুলো একটা মাসে সৃষ্টি করতে পারে না যে মূর্তিগুলো তাদের খানা খায় মাছিয়ে তাহলে এই মুক্তি কিভাবে আপনাদেরকে ফসল বেশি দিবে পা গেল ফা গলেও কি এ ধরনের কথা বলে নাকি আপনাদের কি দাগ মুসলমান হয় বিরানব্ব মুসলমানের দেশে মূর্তির দালালি চলবে এটা কোনো মেনে নিবে না আমার বন্ধুবানা জানেন এই মুসলমানের দেশে সর্বোচ্চ মূর্তি স্থাপন করে মুসলমানের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত করেছে জাতীয় ইতিহাসের লেডি মূর্তি স্থাপন মুসলমানের নামাল নষ্ট করার একটা চক্রান্ত ঠিক নেবে সুপ্রিম কোর্টের আসে মূর্তি নেই मूर्ति कठातर डेढ़ कोटी टा खरची संविधान बिोधी एवं धर्म बिोधी मूर्ति की सरकार सह संश्लिष्ट क्यों जानें ना যারা গ্রিক কর্তি স্থাপন করেছে তারা নতুন করে এই বাংলাদেশে সাম্প্রদায়িক হাঙ্গামা লাগাতে চায় তাদের খুঁজে বের করতে হবে কঠোর শাস্তি তাদেরকে দিতে হবে অন্যতায় সরকারকে তার দায়বার গ্রহণ করতে হবে আর যদি এ সমস্ত বিচার না করা হয় বাংলার ষোলো কোটি মুসলমান মসজিদে বসে থাকবে না রাজপথে রাখতে বাধ্য হবে এটা বিধান নবাদ মুসলমানের দেশ আমার ভাইরা এই মূর্তি এটা হচ্ছে ভারতের সংস্কৃতি কিন্তু ইসলাম মূর্তি বেগে একত্রবাদ প্রতিষ্ঠা করেছে সুতরাং যতদিন আমাদের গায়ে রক্ত থাকবে এই বিরানব্বইবার মুসলমানের দেশে ভারত বিটেন আমেরিকার একটা এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না আমার ভাইরা আলোচনা আমার শেষ আমাদের দেশে আইন করা হয়েছে আল্লাহর রসুলকে যদি কেউ অবমাননা করে দুই বছর জেলটা কয় বছর কিন্তু বঙ্গবন্ধুকে যদি অবমাননা করা হয় তার শাস্তি হয় দাদ জীবন আমি আপনাদেরকে বলতে চাই এটা কি রসুলকে খাটো করা হয়েছে নাকি সম্মান দেওয়া হয়েছে আপনারা আইন করেন হে আইন করেন যে রসুলকে যদি কেউ অবমাননা করে সর্বোচ্চ শাস্তি তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ঠিক না বেঠিক এ দাবি আমরা জানাতে চাই যেহেতু রসুলের রক্তের সাথে প্রতিটি মুসলমানের রক্তুল তো অবমাননা করবে আর আমরা ভূমিকা পালন আমার ভাইরা সর্বশেষ আমার কথা হচ্ছে মূর্তি কোন দিন শান্তি এবং কল্যাণের প্রতীক হতে পারে না তাই সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে অবিলম্বে গ্রিক মূর্তি সরিয়ে াম মক্কা তুটুকে সর্বতম কাজ করেছেন কি মূর্তি অপসারণ আমাদের নবীরা যেটাকে অপসারণ করেছে যেটাকে নবীরা কখনো জায়গা দেয় নাই সেটাকে আমরাও কখনো মেনে নিব এই কথাগুলো আল্লাহ বুঝে আমাদেরকে আমল করা তোফিক দান তারা যারা সুনত পড়ে না স্যারা সুনত পড়ে আলাই না ইলেন